ইবনু আব্বাস রজিয়াল্লাহ তালন হতে বর্ণিত নাবিজ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমলি উত্তম নয় তাকে জিজ্ঞাসা করা হল জিহাদো কি উত্তম নয় নাবিজ সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন জিহাদো নয় তবে সেই ব্যক্তির কথা ছাড়া যে নিজের জান ও মালের ঝুঁকি নিয়েও জিহাদে যায় এবং কিছুই নিয়ে ফিরে আসে না